আউন ইবনু আবু জুহাইফা রহমতুল্লা আল্লাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতার কাজ হতে শুনেছি তিনি বলেছেন একদা দুপুরে আমাদের সামনে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তশরিফ আনলেন তাকে অজুর পানি দেওয়া হল তিনি অজু করলেন এবং আমাদের নিয়ে জোহর ও আসরের সালাত আদায় করলেন সালাতের সময় তার সামনে ছিল বল্লম যার বাইরের দিকে দিয়ে নারী ও গাধা চলাচল করত